ইসলামী আক আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটি হল ইসা আলী অবতরণ আলী সালামের অবতরণ সে সম্পর্কে কিছু কথা আল্লাহুর নবী ঈশা মারিয়াম অবতরণ করবেন পাঁচজন ছিলেন যারা ধীর চা উল আজম যাদেরকে বলা হয় তাদেরই একজন অন্যতম এবং তিনি সর্বশেষ রসুল আমাদের রসুলের আগের আমাদের রসুলের পূর্বেই তার আপনার আগমন আমাদের উঠিয়েছেন কারণ ইহুদিরা তাকে হত্যা করতে চেয়েছিলেন চেয়েছিল বলে তাকে তাদের হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহ তাকে আকাশের দিকে উঠিয়ে নেন এবং তিনি বাকি রয়েছেন জীবিত আকারে আকাশে আকাশের মধ্যেই রয়েছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জমিনে অবতরণের আদেশ করবেন না ততদিন পর্যন্ত তিনি আকাশে অবস্থান করবেন জীবিত অবস্থায় এবং তার কথা এই ঈশাআসাল যে অবতরণ করবেন এই কথাটুকু কোরআন মসজিদ দুটি আয়তের মধ্যে আমরা দেখতে পাই একটা হচ্ছে বলেন আল্লাহ আল্লা বলেন যে তিনি হলেন মানে আলী সালাম তিনি কেমন একটি আলামত বটে কে আমাদের একটি বড় আলামত সুতরাং তোমরা তার ব্যাপারে হ্যাঁ কখনো সন্দেহ করে আলামত ঘটার ব্যাপারে এটি হচ্ছে সরল সঠিক পথ দ্বিতীয় আরেকটি আয়াত আছে একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ বলেন لَيُؤْمِنَنَّ بِهِ قَوَلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا الله جرسان بولن جه جوتو احل کتاب رأي چه شبای تان بطل پر بے مانی اسیاء اسلامی بطل پر بے شبای عبوش شئی اسیاء اسلامی پر ایمانان بین ابن قیامات دن تینی تادر پر شاکھی تھاگ بین دل ایتا تو ہوئی نی তিনি তখন সমস্ত মানে ইসরায়েল কিন্তু তার উপর ইমান আনেনি সুতরাং এই ব্যাপারটা কিন্তু পরকালে মানে শেষ দুনিয়ার শেষ সময়ে গঠবে মানে কেয় মাত্র আগেই এটি হচ্ছে তার আগমনের প্রমাণ হম তিনি বলেছিলেন তিনি বলেন রাহিম বলেন যে সকল উন্মত একমত হয়েছে এই ব্যাপারে যে এবং যারা নাস্তিক তারাই একমাত্র অস্বীকার করেছে অথচ তাদের এই অস্বীকার করা কিছু আসে যায় আসে না কারণ তাদের আপনার ভিন্নতা বা ভিন্ন মত পোষণ করার কোন গুরুত্ব নেই কারণ তাদের সাথে শরীয়দের কোন সম্পর্কই নেই হত্যা করবেন এবং ইমাম মাহাদি থেকে পুরো বিশ্ব নিয়ন্ত্রণের দায়িত্ব নিবেন বললেন যে হজরত ঈসা আলী ইসলাত তিনি ইমাম মাহাদি থেকে দায়িত্ববার বুঝে নেবেন এবং ইমাম মাহদি হবেন তার সাথী এবং সঙ্গীদের অধীন অনুসারীদের অধীন যেরকম ইমাম মাহাদির আলো যারা অনুসারি থাকবে তারাও হজরত ঈসা ইসলামের অধীনে চলে যাবেন এবং আরেকটি কথা হচ্ছে যে ইসাহার ইসর অবতরণ করবেন সাদা বর্ণের মিনার মধ্যে যেটা অবস্থিত মুসলমানদের কাছে পৌঁছবেন তখন দেখবেন যে দাজ্জালের বয়ে বাইতুল মাগ এলাকায় মুসলমানরা হ্যাঁ আপনার নিজকে সেভে রেখেছেন হ্যাঁ মানে বাইতুল মাদেশের ভিতরে অবস্থান করেছেন নিজেদেরকে রক্ষা করার জন্য এবং তারা সেই সময় ফজরের নামাজের সময় হবে যখন ঈশা ইসলাম তাদের কাছে পৌঁছাবেন তখন ফজলের সময় হবে এবং তাদের যে ইমাম মানে ইমাম মাহাদি তিনি সালাদ পড়াতে সামনে অগ্রসর হবেন তখন ওনাকে দেখে হজরত ঈশা ইসলামকে দেখে মুসলমানরা ঈশা ইসলামকে ইমামের জন্য অগ্রসর করবেন কিন্তু তিনি বলবেন যে না এবং শেষ পর্যন্ত তাকে পেয়েও যাবেন বিশেষ করে হ্যাঁ ফিলিস্তিন এলাকার লুদ শহরের গেটের মধ্যে তাকে শেষ পর্যন্ত পেয়েও যাবেন এবং সেখানে গিয়ে তাকে পেয়ে হত্যা করবেন तर सर्वशेष जी शेष कर ईसा अल्लाम मानुषर माधे सात बसबें चल्लिस बचर थकबें आल्ला भलो जान कत बचर थे এবং যখন কল্যাণ আপনার পুরো এলাকায় ছেয়ে যাবে এবং আপনার মানুষ সুন্দর সুখময় জীবনযাপন করতে শুরু করবে হ্যাঁ অতপর মুসা আলী ঈসা আলীসাদসলাম মৃত্যুবরণ করবেন এবং তার জানাজার জানাজানসলরা পড়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেবেন আমাদের ঈশা আলী সংক্ষিপ্ত আমাদেরকে তার প্রতি শ্রদ্ধা পোষণ করা এবং তার প্রতি ইমান আনা তফিক দান করুন এবং তাদের অধিকার আদায় তফিক দান করুন আল্লাহ